din takite la alhamdulillah الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا لا غد له ولا ند له ولا مثل ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <تصفيق> الذي أرسله الله تعالى بالله حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ শ্রজী বিস্মিল নির إِ لإِسانََلَ في خُص إَِّ النَّذينَ آمًَا وَعَامِنُ الصَّالِحاتِ وَتَو صَو بِحق وَتَو صَ بِصابْرُ وَقَالَ النَّبِوسَل اللهَّ عَلَيهِ وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني لفل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام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 وعلى قبر محمد في القبور بلغ العلاب كماله كشاف الدجا بجماله দুর্বশালি নে তে কত রু কিয় কর দিয়া দিল ক রশন কর দিয়া ইহ ইন্ ইন ইন্ ইন ইন্না ল ইা ইন্লা ইন্দ ল ইলা اللهم محمد الرسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري লোকদত মিল <توحيد> میں ہے আমরা তোহীদ কি আমানা আসা নেষা হমারা আসা নেটা নানা বা আসমি হা সোবার কর চুকা ہے تو এমতেহা ہمارا, ہمارا لال مائی বাহারু মাদ্রাসা রাফে শত্রু দে আগ্রী প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক অজদুয়ার মাহফিল সেপ্টেম্বর দু হাজার সতেরো এই মাহফিল উপ জাতির মাথার মুকটাইম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা মা ও বনের আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ যে মোহন রবা কিছু কথা বলার এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালী মাত্র শকর উচ্চারণ করে আলহামদুলিল্লা সালাম লক্ষ কটি দারসালাম সৈদুলমুরসলিন রহমতুলিল শফী উলুজনবীিনী হাতমুলনী সিন ইমামসলিন শফী আজম রসুল আকরত আলম নবীল হবিব কবরিয়া আশরফুলিয়া সাম্বা শফি শাকাজ ফখ্র মৌজুদ স্মলুক হজরত মোহামদুল রসুল তুমি হাকিমের ভেতর থেকে শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী নামের অসংখ্য অগ্নিতমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস করেছে তিলাবৎকৃত আয়াত হাদিসের আলোকে সহি তরিকা এখলাস রুহানিয়া সমন্বয় कितना हिम्मत जो अक्लान परिश्रम आज ए अंचले सुंदर एक भेस्त बागान आयोजन हल ए टा दिए सहयोगा कर মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থা যারা করেছেন জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা সহযোগিতা করেছেন প্রশাসনিকভাবে যে যতটুকু সহযোগিতা করেছেন আপনারা বহুদূর থেকে কষ্ট করে এখানে হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেককেই মাহফিলেরে ওসিলায় দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন सारा देशे प्रतिकूल आबहवा बिस्टि भैया अपनारा बहु कष्ट कर को स्वर आशा ना टिका पवार लोभ ना खाना खबर लोभ एक मत दिन আল্লাহ এবং তার রসুলের মোহব্বত অর্জনে আসছেন আল্লাহ প্রত্যেককে কবুল করে নি সময়ের সফর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত যাহারা ইমান করেছে সব কাজের আদেশ প্রদান করেছে অসৎ কাজ থেকে মানুষকে বারণ করেছে রসুল সমস্ত উন্মতেরা জান্নাতি ই কিন্তু যাহারা আমাকে ইনকার করে তারা জান্নাতি নাই না আবাহ কারা আপনাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে যারা আমি নবীর আনুগত্য করে না বিরোধিতা করে নবীর শাহের খেলাফ চলে এরাই আমাকে অস্বীকার করে এরাই জাহান নামে যাবে আল্লাহ সুরাটার শুরুতে শপথ করেছেন সময় এ সুরা এমন পাওয়ারফুল একটি সুর এবং খুব ছোট হোক পড়ার জন্য সবার সহজ पर्दारम्मा कथा बोल कूड़ार अर्थ की नाम निहित आज এর মহত্ব জানলে আর মহব্বত বেড়ে যায় ভেতরে চার মজাহের ইমাম এর মধ্যে এক ইমাম ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই লিখেছেন করিম এর মধ্যে একশত চোদ্দ সুরা ছয় হাজার ইওয়াল শতলা সুরাটা যদি অবতীর্ণ করতেন আর কোন আয়াত আর সূরা আল্লাহ নাজিল না করতেন আর গোটা দুনিয়ার মানুষ যদি এই সূরাটার উপরে আমল করত এরা বিনা হিসাবে জানাতে চলে যাব এবার বুঝেন এই চূড়াটা কত মহামূল্যবানি সময় কোনো কোনো মহাশ্রী নে মধ্য থেকে কেউ বলেছেন আসরুন মানে আসরের নামাজ আল্লাহ আসরের সময় শপথ आल्लार कथा बंदा मेने शपथ करो दुनिया शपथ करी अनेक कथार प्रेक्षी भाई आल्लासम तुटना कर तर मानी तर सन्देह हो दूर होंदेह दूर, हो दूर, हो दूर करार्थ বিশ্বাস চাপানোর জন্য সফা করে আমাদের মানুষের মধ্যে আল্লাহ বলেন আমার কথার ভেতরে তো মিথ্যার অবকাশ নেই ওমান আমার কথার ভেতরে সন্দেহের কোন সুযোগ নাই তো আমি সফক করে তোমাকে আমার পর্যন্ত কেউ বের করতে পারবে না তো আল্লাহ সফা করলেন কেন সংখ্যের জবাব হলো আল্লাহ তাহলে সফা করে ওই জিনিসের সফা করেছেন যেই জিনিসটা দামি মানুষের অন্তরে ওই দামি জিনিসের প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ সফরে শরীফের বিভিন্ন আল্লাহ সফত করেছেন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس ودحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والدحا والليل إذا সময়ের শ্লা কাছে বড় দামি সময়টা এত দামি যে এই সময় সারা মানুষ চলার কোনো পথ নাই এই সময়কে আমাদের দুনিয়ার লাইনে বুঝি তিন ভাগে ভাগ করা অতীত বর্তমান ভবিষ্যৎ এই সময়ের ভেতরে মানুষ বেষ্টিত কথা হলো এই সময় যারা কাজে লাগা তারাই শুধু উন্নতি সাধন করতে পারে আর যারা সময়টাকে হাতে পেয়ে অবমূল্যায়ন করে এরা থেকে জিরো হয়ে যায় দুনিয়ার কাজে লাগাইলে বান্দা জিরো থেকে হিরো হয় আখেরাতের লাইনে সময় কাজে লাগালে বান্দা জিরো থেকে হিরো হয়ে যায় সময়ের অনেক দাম সময়ের অনেক দাম আপনার পঞ্চাশ ষাট বছর হায়াত এই যে সময়টা পার করলেন কাজে লাগাননি আপনার সময়কে অবমূল্যায়ন করার কারণে আপনার জীবনটাই বৃদ্ধা একেবারে কোনো জীবন কোনো কাজেই লাগলো না আর যদি কাজে লাগান সময়টাকে তাহলে আপনি মৃত্যু পর্যন্ত যদি এক শত বছর বয়স হয় আপনার দুনিয়াতেও সম্মান থাকবে পরকালেও সম্মান থাকবে যদি সময়টাকে কাজে লাগান দশ মিনিট নফল নামাজে দাঁড়ায় গেল সালাতুল হাজাত পড়তেছে নামাজের উপর আছে আবার চুপচাপ বসে আছেন গালাগালি করি অনেক অনেকের বিরুদ্ধে তোমত দেই একা একা থাকলে কার কাছে গিবত করি কাকে দেই তো বয়ে বয়ে বেরিয়ে টেন বুঝেন আমরাও সময়টারে কাজে লাগাই কাজে লাগাবার কারণে এগারো মাসের ব্যবসা যা হয় এগারো মাস দোকানের কর্মচারী একজন সময় হলো আটটা থেকে সন্ধ্যা আটটা রমাজানে চব্বিশ ঘন্টা দোকান খোলা কর্মচারী ওবার তিনজন ব্যবসা কম না বেশি আপনার লালমাই এলাকা থেকে বিদেশের ঘরে চার যুবক চলে গেল টাকা কমাই করার জন্য দুই যুবক পাঁচ বছরের লালমাই সন্তান লাল হয়ে গেছে এখানেও বাড়ি ঘর দেনা সোধ ঢাকাতে ফ্লাট বাড়ি করে ফেলল আর দুই যুবকের অবস্থা ইঁদুর পরে আর মরে পাঁচ বছরের বলে তাকে জিজ্ঞাসা করি তোমরা কিভাবে এত উন্নতি সাধন করেছে। দুই যুবক বলে আমরা সময়টাকে কাজে লাগিয়েছি সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমার মূল ডিউটি ঘর শ্বশুর মতো ঘুমায় থাকার সময় নাই দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকব আমার বিদেশের কামায়ের টাকার উপরে ভরসা আল্লাহর উপরে কিন্তু ও শিলা হিসাবে আমার ছেলের জীবন আমার মেয়ের জীবন আমার স্ত্রীর জীবন মা বাবার জীবন আমার কামাই নজির উপরে নির্ধারণ করা আছে অতএব ঘুমানোর সময় নাই আমি সময়টাকে কাজে আর কারণে দেখা গেলাম সময়টারে কাজে লাগাও আল্লাহ তালা দুনিয়ার জমিনেও তোমাকে জিরো থেকে হিরো করবে আখেরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও আল্লাহ তাহলে তোমাকে আখেরাতের লাইনেও জিরো থেকে হিরো বানায় দেবে সময়টাকে কাজে লাগাও হে গোলাম সময়ের অনেক দাম সময়ের অনেক দাম দুনিয়ার জামিনে জিব্বাটা নাড়ায় নাড়ায় নাড়ায় যদি তুমি জিকির করো তোর উৎসবী পড় মুদিন আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ এমন একটা অজিফা আমাকে দেন যে অজিফা কমন নয় আনকমন কাউকে আপনি দেননি বড় মূল্যবান আল্লাহ কে হ্যা তুমি সব সময় এত সবাই জান আল্লাহ তুমি জানো না গ্রহন আল্লাহ সারা যা আছে সব যদি এক পালায় দে আর এক পালায় যদি লাহা ইল আল্লাহ দাও লাহা ইল ওজন পাল্লার অনেক বেশি হবে হাঁটতেছেন জিব্বা দিয়ে কোন কাজ নাই দোকানে বসে আছেন দরু শরীফ পড়েন খালি দোয়ার জন্য দরুদ আর কোনো দরুদ নাই আপনি নবীর পিওর আস এসে আর যদি না পারেন তাহলে আপনি পিওর আসে কিনা ভেজালওয়ালা বাইরা আমার রসুলের উপরে দরুদ পড়েন যত পড়বেন তত স্বভাব শুধু এতটুকু যদি পরেন সাল্ল আলৈহি একবার বলবেন দশটা গুণা মাহ দশটা ন্যাক আল্লাহ যোগ করে দিলেন আল্লাহর আদালতে দশগুন মর্যাদা বেড়ে যাবে বাংলা তুমি যদি দৈনিক বার দরদ পর এতটুকুই বড়। বার বার পরো চলতে উঠতে বস্তে যদি তুমি দরুদের আমল বানায় নিতে পারো অল্প আমল যদি করো আল্লাহ নবী বলেন ওই আমল আল্লাহর কাছে বড় দামি যে আমল সব সময় করে যদিও আমলটা ছোটোলা হাঁটতে চলতে উঠতে বসতে চালাও তোমার দিয়ে গালি দিলি বউরে আবার দুপুর বেলা দিলি সেরেলে রাতের বেলা দিলি তোমার মেয়েকে দোকানে গিয়া দোকানের কর্মচারী রে গালাগালি করলা ওরে আল্লাহর বান্দা এক বার করে তোমার এই নাপাক জবানো জবান তোমার নাপাক চোখ তোমার অন্তর নাপাক। তোমার চোখে বেগানার নজর চোখ নাপাক তোমার জবানে গালাগালি তোমার জিব্বা নাপাক। তুমি কাউকে পাঠাই দিয়েছো তুমি যাও নাই ওই লোকটা হত্যা করে মারপিট করে ওই লোকের ক্ষতি করে যতটা গুনাগার হলো তুমি পরামর্শ দেওয়ার কারণেও তুমি সমপরিমাণ পরিমান দুনিয়াতে বিচার হয় নাই গোলে মালে চলে গেছো এই জন্যই পাখি হবে কে বলবে তোকে দুর্বল মনে করে এই সবাল কুকুরে কামড় দিয়েছিল কেন কি তুই অন্যায় করেছিলি বলে না তোরে কামড় দিল কেন তুই একটা দিন ইনসাফের বিচার হবে হাসরের ময়দানে এই কথা বিশ্বাস করলে ইমানদার না বিশ্বাস করলে সে কিসের বান্দা যদি মহাব্বতের নজরে জিব্বাটা পাক করে চোখ পাক করে সব দিক ঠিক রেখে যদি রসুলির উপরে দুরুজ সালাম করে এক হাদিসে আমি পেয়েছি আশি বছরের গুণা আল্লাহ মাফ করে দেবে কার দরুদ এক হাজার বার দরুদ পরে মুখ এতটুকু বড় সাল্লু আলাই এক হাজার বার যদি দৌড়জির উপরে তোমার মরণ হবে না মরণ হবে না নবী বলেন তোর মরণ হবে না জাঙ্গনাথের খাতায় নামনা লেখা পর্যন্ত भक्त ओ नेतार आदर्श फ्लैग लागाम लाग लाग বিভিন্ন একটা কোনো নিদর্শন তুমি বুকে ধারণ করো গলায় ধারণ করছে আমরা এক আল্লাহর গোলাম আখিরই নবীর উম্মত যারা থাকব দুনিয়ার জামিনে তোমার পরিচয় থাকবে হিন্দু কোনো দিন টুবি পড়বে না নবীর উম্মত সারা দেখলে প্রমাণ হবে সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে কিন্তু শূন্যতের পোশাক কলা নবীর আসে কিন্তু আজ তুমি বেইমানের সাথে তাল মিলায় চলো হিন্দু টুবি না তুমিও পড়ো না হিন্দুর ছেলের মাথায় চুল মুসলমান, তোর চুল কেটে শাস প্যান তুমিও পড়লা ও নামাজ পরে না তুমিও নামাজ পড়ো না এরে বান্দা আমি রাস্তা দিয়া চলার পথে বলো তো কাকে সালাম দিব কে হিন্দু কে মুসলমান পার্থক্য করার কোন রাস্তা না মুসলমানো কাবুদি কুমিল্লা তুই খাও না কেন কেন ভাই আমার কপাল খারাপ এত দামি রসমালাই কেনার মত টাকা আমার পকেটে নাই বাড়িতেও নিয়ে যা আফসুস আমি খেতে পারি না কেন আমার কাছে টাকা নাই তোর নে তোদের টাকা আছে নিয়ে আলো আর একবার পকেটে টাকার বান্ডিল মাতৃভাণ্ডারের দোকানের সামনে দাঁড়ায় এডি রসের মালাই না সব মাটির বানানো কিছুই নিবি না ভণ্ড ভন্ড দুর্গন্ধযুক্ত মাথা গরম করে পাবলিক দাঁড়ায় দিল এরপরে তুই রসমালাই দে মালিক একটা ঝাড়ু হাতের মধ্যে নিয়ে বল তুই আজকে আমার বদনাম করে ফেললি তুই কোটি টাকা দিল একটা কোয়া রসমালাই তুলে দিব না তুই চলে যা হাসরের হবে যেই মানুষগুলো নিজেও টুপি পরে না আর একজনে টুপি পরে তাও সহ্য করতে পারে না এটা বাটপার এটা নবীর দুঃখ জেই বান্ধা টুপি পরে না কিন্তু বান্দা আমি পারি না কেন কয় হুজুর রাখা দরকার চেষ্টা করি নিয়ত আছে পারি না চাকরির বাধ্যবাধকায় ভরে গেছি আফসুস করি আল্লাহর কাছে দোয়া করি আপনি দোয়া করেন আমি যেন নবীর তরীকে মতো চলতে পারি এই লোকটা খাটি নিয়ত নিয়ে যদি চলে হতে পারে রকম একদিন পেয়ে যাবে আর যেই কপাল পরা নামাজ পড়ে না অন্ন পড়লে দেখতে পারে না যেই কপাল পরা নিজেও দাঁড়িয়ে রাখে না অন্য নবীর তরীকে মতো দাঁড়িয়ে লম্বা করে তাও সহ্য করে না এই বাটবারে যদি টুপি দাঁড়িয়ে নিয়েও চলে হাসরের ময়দানে আল্লাহ নবী বলবে তোর মতো বাটবার রহমত আমার লাগবে না কেউ যদি আজ কোন পক্ষে দল করার পরে এই লালমাই এলাকায় যদি নেতার বিরুদ্ধে কোনো কথা বলে বলামাত্র ৪০ বছর দল করার পরে আজকে হঠাৎ একটা কথা দলের বিরুদ্ধে বলে ফেলল दुनियार दुनिया हाफ़ बाबरा देखी शुदू और दल थ नाम काटबे ना और दुनिया कल्ला केटे दिखाई ভালো করে মনে আছে এদের আগে যারা আরো দাবি ছিলেন খাজা মিনুদ্দিন তো মর্যাদা দান করেছে এর নবীর দল যত বড় বড় বড় বড় ব্যক্তি বলি এর নবীর উম্মতের দল এগুলো যদি এক পালায় দে আমার মায়ের নবী নবী নিল্লাইলা কিন্তু নবীরে চিনলাম কেমন ধন্য নবী পাইস চিনো নাই নবীরে যদি চিন্তা তাহলে গলায় সুরি আসলেও দাঁড়ি কাটতে পারত না বেপারা আদর্শের পোশাক তো পর না এটা কত বড় অন্যায় করতেছ আবার তুমি কয়ে চোর সুরি আরো টুপির মধ্যেই কি ইসলাম কত বড় ডাবল আমি তো আছি বড় দুর্বলতার মধ্যে আছি আমার তো উচিত মুসলমান হিসাবে রসুলের আদর্শের উপরে চলার আমার দরকার সে তো এটা মনেই করে না উল্টো আরো মানুষের আগ্রহ নষ্ট করে এমন রসুলের সামনে আচরণ করে যেটা ভাষায় প্রকাশ করার মত অথচ যে নবীকে নিয়ে চ্যালেঞ্জ দিলে গ্রহণ করার মত কোন বেইমান কোন বীর যোদ্ধায় জমিনে আর আসে আসবেও না কেবল নবী আবার যে নবীর দিক থেকে আদর্শ নাই সংক্ষেপ কথা সারা দুনিয়ার মানুষের গড়া মানুষের গড়া আদর্শ না পা একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ হলো পা কারণে কে চিনি আমার নাম কে জানে আমার বাবা কে কে চিনি আমার বাড়ি কে কে জানে ভাই তুলনকার ইমামকে নামাজ পড়ানো কোন পরিচয় নাই ইমামের কারণটা কিনে মুবির নবীর আদর্শ যেমন পবিত্র এগুলো যারা গ্রহণ করে তারাও জমিনে হয় অনেক পবিত্র নবীর আদর্শের মতো ভালো আদর্শ আর নাই এই আদর্শ যারা গ্রহণ করে তাদের মতো ভালো আর কেউ নাই তুমি নবীর আদর্শ দেখো সব আদর্শের ভেতরে আদর্শ তুমি পালন করে দেখো আজকে নবীর আদর্শের মতো সুন্দর আর কেউ বলবে না আল্লাহ কত সম্মান দিছে শুধু নবীর আদর্শের কারণ আজকে তুমি দলের জন্য জীবন দাও পীরের জন্য জীবন দাও অথচ আপনার পীর আর দল বাদ দেন এদের থেকে বড় পীর যারা চলে গেছেন বড় বড় আল্লাহ নবীজির দাম কি তাদের মতো না আরো বেশি এক কথায় কোন তুলনা নাই সময়ের সফাদ সময়টা কাজে লাগাও রেহে জীবনের মূল্যবান একটি সময় এখানে ব্যয় করতেছে আল্লাহর নবী বলেন যদি নিয়ত খাঁটি করে বসো বসার সাথে সাথে জীবনের গুণা মারা আল্লাহর নবী বলেন এই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে কত দাম আপনি ঘুমাইতেছেন তাতেও সব হইতেছে মায়ের আমার পাঁচ নামাজে কাজে লাগা এক নামাজ পড়তে দশ মিনিট পনেরো মিনিটের বেশি যায় না অথচ আপনার কাছে এইটা খুব বিরক্ত কর মনে হয় কিন্তু এই পনেরো মিনিটের দাম কত করে বান্দা তুমি যদি আমার মোহাব্বতে বাধাৎ করো তোমার অল্প সময় যদি হাতে থাকে আমি আল্লাহ পাকি সময় বরকত বাড়ায় দিব আল্লাহ সময়ে শপথ করেছেন এটাও বড় গুরুত্বপূর্ণ কথা সন্দেহের অবকাশ নাই তাকে দিয়ে আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জানান সব মানুষ জাহাঙ্গ নামি তাহলে নামাজ পরে কি সব মানুষ জাহাঙ্গ নামি কথাটা মহাবতে আওয়াজ দিয়ে বলেন যে সব মানুষ জাহাঙ্গ কথাটা আমার বলা কে বলেছেন জাহাঙ্গ নামি আল্লাহ যদি কে জাহান নামী সন্দেহ আছে দেখেন এদিক দিয়ে আল্লাহ বলেন সব মানুষ জাহান নামি কিন্তু কথা আরো সামনে এদিক দিয়ে আমার নবী দয়ার নবী আমরা জাননাতে নিয়ে যাবেন নেই এরকম অন্ধ বিশ্বাসে যারা বিশ্বাসী নামাজ না করলেও আমাকে ঝানজানাতে তরাই হয় নবী আমি ঠেকানা সে কথা বলেন আমাদের কাছে ঠেকানা আপনি যে ভাবসাব দেখেন নবীর উন্মতের টান হচ্ছে নাকি দুনিয়ার সব উন্মত যাহ নামে গেলে নবীর ক্ষতি হবে নবীর জন্য লক্ষ লক্ষ সাহাবায় কেরাম যথেষ্ট ছোট আপনি খালি দয়ার নবীর বয়ান শুনলেন রাগের নবীর বয়ান শুনেন নাই যে এক দাঁড়ানে শাস্য যুবকের কল্যাণ বনুখ রায় যার গুষ্টি রসুলের সাথে বেয়া করার কারণে মক্কার জমিনে নবীর দয়ার বয়ান শুনেছেন রাগের বয়ান শুনেননি परे पर रसुलिथिलतार दिखे ने आल्ला আয়াতিল হলো যে স্ত্রীর সাথেও থাকতে পারবে না নবীর দয়ার বয়ান শুনলেন রাগের বয়ানের হাদিস পান নাই তয়ামতের ময়দানে বলবে উন্মতের বলবে হিন্দুকে বলবে না খ্রিস্টানকে বলবে না নবীর আদরের উন্মত বলবে তোরা হউজে কাউসারের পানি পামি না বা তোরা দুনিয়াতে আমি রসুলের বিদায়ের পরে আমার ধর্ম নিয়ে মাস্তানি করেছ বাহাদুরি করেছ আমার সুন্নতকে তিরস্কার করেছ যা তোরা হউজে কাউসারের পানি পামি না খ্রিস্টান এহুদিও না সব মুসলমান আজীবনের জন্য এই কথাটা আজকে বাসায় গিয়ে ভাববেন পাঁচ মিনিট যে নবীজি বললেন दल जाते मुसलमान कि ना ना कि बहत्तर दलमान नबी जो दया बसि करत एक दल जहां नामे जाते जाब नबी ता নবী কত কঠিন কথা বললেন শুধুমাত্র এক দল জান্নাতে যাবে 72 দল জাহান্নামে যাবে সব আমার মুসলমান উম্মত কেউ হিন্দু না কেউ খ্রিস্টান না কেউ ইহুদি না সব আমার উম্মত মুসলমানেরা এবার চিন্তা করুন সেই 72 কাতারের মধ্যে আপনি পড়ে গেলেন কিনা একটু ভাবেন ভাবেন জান্নাত সহস কলচরে বলেছে যার্টিফিকেট আল্লাহ দিলেন তিনি মৃত্যু পর্যন্ত জাঙ্গনাথের টিকিট হাতে রেডি এরপরও কাঁদলেন কেন সারা রাত নামাজে দাঁড়ায় কাটতেছেন আবু লক্ষ আপনি কি আবু মকরের মত দামি কথা বলেন আপনার জিব্বা তো না পাক আপনি জিব্বা দিয়ে গালি দিচ্ছেন জিব্বা না কোরআন গালি বলছে হার হাদিস বলে গালি হারাও আপনি তো গালি দেবেন একটু বলবেন আপনারা হস করছেন জিকির করেন দুরুশরী পড়েন নামাজ পড়েন যা কিছু করেন কবুল হওয়ার কোন গ্যারান্টি পাইছি বাহাদুরি করেন কেন যে আমার মতো নামাজি কে জাননাতে যাবি জান্নাতে যেমন এবারত করলাম কেন তা আমার রহমতের দ্বারা যাবে রহমত কেন পাঁচশো বছরের আবাদাত কম নাকি আল্লাহ বলবেন ফিরিস এই অহংকারী সামনে নয় কিছু দূর নেওয়ার পরে জাহান নামের গরম হাওয়া আসবে শরীরে বলবে আমাকে পানি দাও কলিজে শুকায় পানি নিয়ে বলবে এক গেলাস করে আমার আমারে দাও এমনি কি চ আমার এক গেলাস পানির দাম পাঁচশো বছরের এবার জীবন বাঁচাইলে আগে এবার পরে করম নে সব নেই পানি দিই সবই বাদ দিয়া এক গিলাস পানি পান করবে শুরু করবেন হে আল্লাহ তোমার দয়া সারা রহমি জান পেতে পারবো না রে আল্লাহ নদিয়া আল্লাহ বর্তমান বিশ্বের মধ্যে ফাতেমার মতো দামি কেউ আছে আছে নবীজি বলেন ফাতেমা আমার কত আপন কত মহব্বতে আমি কোথাও গেলে সর্বশেষ ফাতেমার থেকে বিদায় নেই আসলে আগে তার সাথে দেখা করি আবার তার সন্তান হাসান হুসাইন আমার কলিজা আমার কলিজা সেই ফাতেমাকে রসুল বলেন হ্যাঁ ফাতেমা मृत्यु हवर आगे जहां नाम आगन कत दामी जहां को के बाचाल खबरे जाओ नाम गोतलैराशे जुआर आड्डा लिप्त मदे बोतलिया मताल आ আর আপনি কইবেন যে একবার দুরুত পড়লেই জীবনের সব গুণাম নামি একদলাতি এবার বুঝেন নবী কার কাছে ঠেকা সময়ের সফা নবী বলেন সব উম্মাদ জান্নি কিন্তু যারা আমাকে মানে না তারা জাহান্নামি সাহাবাইকেরাম বললেন নবী আমাকে বলবেন করে তারা আমাকে মানে তারা জানাতে যাবে যারা আমার সুপনতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রসুলের শুকনো তোয়াক্কা করে না এই উন্নত আমাকে মানে না এরা জাহান टूपुर दरकार दरकार पोशाक दरकार आदर्श এরপরে সাদা কালার ফিডে ফিডি পরে আগে টুপি মাথায় নবী টুপি পড়ছে না কথা ভেজাল শেষ নবী টুপি পড়ছে আমিও পরব কালো সাদার কিলা কিলি পরে আগে নবী পড়ছেন এত কষ্ট করে নামাজ পড়েন কেন কেন তো নবী যেহেতু নামাজ পড়েছেন উন্মতেরা পড়তেই হবে এতে কোন সন্দেহ নবী শার্ট প্যান্টাই পরেছেন নামাজ পড়েন পর্দা করেন হালাল খানা খান রসুলের পোশাক পরেন টুপি পরেন এরপরে টুকটাক তর্ক বিতর্ক থাকলে পরে সমাধানে আসে আপনি এই পোশাক পরার আগে নামাজ না পড়ে যদি বুজুগ পাইল আপনি গালি দিবেন কারণ আপনার মেজাজ আদব বলা হয়নি আল্লাহে দায় আদান করব কষ্ট হচ্ছে আপনাদের বাজে কথা বলতেছি না আল্লাহ পাক বলেন সব মানুষ জাহান্ন ই কিন্তু চার গুনের মানুষ জান্নাতি কয় গুনের মানুষ জান্নাতি আদেশ দেনেওয়ালা চার নম্বর অব অসৎ কাজ থেকে বাধা দেনেওয়ালা কি বুঝলেন ভালো করে বুঝলেন মনে এক খবরদার পাগলামি করলে চলবে না চুরায় আসরের বয়ান বাড়ি গিয়া ছেলের বলবেন না কিন্তু নিজে বললেন না করতে আল্লামান আর আমল বাকি দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে কারণ তুমি ইমান আর আমল মজবুত করেছ নিজে নামাজ পড়ো টুপি পরি পর্লা সবকিছু করল্লা কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না নিজের মেয়ে বেপর্দা স্কুলে পর্দা করে না আল্লাহ ঠিক করলেই তোর না দুইটা দায়িত্ব তোমার উপরে দেওয়া আছে নিজে নামাজ পড়লে হবে না তোমার ছেলের নামাজি বানাও তোমার মেয়েকে নামাজি বানাও তোমার স্ত্রীকে নামাজি বানাও তোমার নিজে কোরআন পড়লে হবে না তোমার ঘরের সবাইকে কোরআন পর নেওয়ালাও তুমি নিজে একা পর্দা করলে হবে না তোমার সন্তান নিজে বাঁচাও জাহান নামের আঙুল থেকে তোমারকে বাঁচাও অনুরোধ করে বলছি রে হাস মায় আমি হাফিঈ রহমান আল্লা করুন যদি বিপদে পড়ি আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন করা হবে না ভালো করে রেকর্ড করে রাখো চালাক মাস মুসলমানেরা ভালো করে মনে রাখবেন তাপলিগে গেলেন পীরের দরবারে গেলেন বার করলেন ভালো করে কপালে লেখেন কেমতের আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি হাজি ১৩ বারো যদি মক্কায় হস করেন নামাজ পড়েন পর্দা করেন তিনতালা মসজিদ করে দেন ওই সন্তানের অপরাধের কারণে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ নবী একদিন সাহাবায়াম কে বললেন ও সাহাবায় পয়সা নাই মাতা যার কোন বাড়িঘর কিছুই নাই সম্পদ নাই আল্লাহর নবী বলেন এ আসল হয় না আসল অসহায় হবে হাসুরের ময়দানে হাসুরের ময়দানে এক আল্লাহর বান্দা তুমি কোথায় নাও বলে জান্নাতে বলে দাঁড়াও আমার দুনিয়াতে অনেক পাওনা ছিল আদায় করে না পাওনা গুলো দাও কি পাওনা বলে আমি এর কাছে দশ হাজার টাকা পাবো ছিল দেয় না माल नहीं से टा देना परशोध ना करा तो जर যদি আমি নিবে নবী সাহাবায়ামদারে বলেন তখন ওই বাংলাকে আল্লাহ বলবেন অবিরিশা এরাম যত ন্যাক আছে পাওনা দারদের পাওনা দারদের তাদের পাওনা পাওনাদারের গুণা এই বান্দার আমল নামায় ঢুক পাওনাদার এখনো বাকি তো ওদের আমল নামার গুণা এই বান্দার আমল নামায় ঢুকাইয়া একে জাহান্ন নিয়ে যাও আল্লাহর ওই মুসিবতের সময় উলঙ্গ অবস্থায় যে থাকবে কেউ কারো দিকে তাকানোর খবর থাকবে না নিজেরই নিয়ে ভাবতে থাকবে আমার কি উপায় মাথার উপরে মাথার মগজ গুলো ভাতের মানের মতো ফুরতে থাকবে পায়খানার রাস্তা দিয়ে সফরে যাবে কান্না রক্ত বের হয়ে যাবে এর বমিনাল্লার গোলাম করো আমি হাফিজুর রহমান আর আমল দুর্বল হতে পারে আমি হাফিজুর রহমানের ইমানের মধ্যে ঘাটতি থাকতে পারে কোরআন হাদিসের শুধু বাংলায় তর্জমাটা বড় না বোখারি শরীফের বাংলা আছে ওই কোরআন শরীফের বাংলা তর্জমা কিনলি কখন টাকা নাই লাগবে না দুনিয়ার প্রযুক্তি তোমার মোবাইলে সব ঢুকায়া দিল মোবাইলে তুমি ডাউনলোড করে নাও বাংলায় তর্জমা লেখা আরবিতে কোরআনের আয়াত লেখা এই সুরা বাংলা তর্জমাটা পরে দেখো আল্লাহ জাহান্নামের কথা কোরআনে বর্ণনা করেছেন জাখনাতের কথাও কোরআনে বর্ণনা করেছেন কারা জাহান নামে যাবে কারা জানতে যাবে আল্লাহ তুমি একজন জাহান নামের আসামি আল্লাহর বান্দা সাহাবায় কিরামদের ঘটনা যারা এত মজবুতি মানুয়াল আল্লাহ তালা বললেন সাহাবায় কেরামদের উপরে আমি তারা আমার উপরে রাজি রহ আল আল আল্লাহ নবী বলেন প্রত্যেক সাহাবা তারা আল তার মৃত্যু পর্যন্ত জীবন তারে কান্নার উপরে চালায় গেলেন আবু বা দাঁড়ায় কান্না করে রাত কাটালেন আল্লাহ প্রশ্ন করলাম একটা আয়াত আমাকে কাদাইল কোন আয়াত আবু বকার সিদ্ধানু বললেন ইন্দার মিনি না হোম বা আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়া নিলাম নবী বলেন এটা তো খুশির খবর কাদার কারণ কি হাকি কত দুনিয়া কে আজ দুহার কারি বা খোদাবাস আবু বকার সিদ্ধ চোখের বাড়ি সে দেখে বলেন পয়গম্বার বিক্রি করা মাল ফেরত না হয় না দেখেন নাই কথা বলেন নাকি আর পরে কি লেখছেন বাকি দা নিষেধ একদম কয়েদ ছেলে মেয়ের জন্য তুমি যদি ধমক দিয়া তারায় দেও তুমি তেরোটা তাবিজ লাগাইলো দোকানের ব্যবসায় বরকতার হবে না কারণ গরিবের চোখের পানি বৃথা যায় না এত গজব ঘরে আগুন দশ না অন্যায় করে অবিশ্বাস্থ কপালে লেগে বাইরা আমার দেখি তুমি তুচ্ছ বনে ধারে আমার নবী নামাজে রওনা হলেন গুজরাচ্চারাও মদিনার নবীর এই বাচ্চাদের এড়ায় যখন শাসনে গেলেন দেখে রাস্তার কিনারা একটা ছোট বাচ্চা জীর্ণ পরনে পোশাক নাই বসে আছে বলে এখানে রকম আমার বাবা না আমার মা বড় কষ্টের জীবন বলেন বাচ্চা চলো নবী বাচ্চাটার হাত ধরে চললেন বাচ্চাটারে নিয়ে নবী বাসায় গেলেন আমা বললেন ও আয়সা বাচ্চাটারে তুমি সুন্দর করে গোসল করায় দাও বাচ্চাটারে সুন্দর করে গোসল করালেন আল্লাহর নবী একটা লম্বা চাদরের মাঝখান দিয়া ছিঁড়লেন একটা অংশ লঙ্গির মতো পরাই দিলেন আর একটা গায়ের উপরে দিয়ে দিলেন এবার বলে চলো বাচ্চা মসজিদের নামাজে চলো बच्चा तो बेर हो गया हतते से नबी बोले তুমি আজ হেটে হেটে মসজিদে যাবে না আজকে তুমি হইবা আমার পিঠের উপরের তুমি আমার উপরে সাওয়ার হয়ে যাও আজকে আমি তোমার জন্য বাহন হয়ে গেল। নবী বসে গিয়া বলে আমার কাদের উপরে তুমি বসো অরে নবী রুম্ম কথাগুলো চিন্তা করলে কত কঠিন কথা নবী বাচ্চাটারে কাদের উপরে নিয়ে চলছেন মসজিদে নামাজের জন্য সাহাবাই কেন আর সহ্য হয়ে গেলেন আল্লাহর নবী বসছে হাত ধরে নবীর পাশে বসালেন আর বললেন বাচ্চাটারে আমার পাশে বসাইলাম তোমরা মনে করছো বাচ্চার কত দাম আসলে বাচ্চার বড় দাম নবী মাথায় যদি তোমরাও হাত দয়ার নজর দিয়া থাক আমি নবী আদা করলাম তোমার হাতের নিচে যত চুল থাকবে সম পরিমাণ ন্যাকাল্লা দিয়া দিবি পরনে কোনো বস্ত্র দেওয়ার মতো ভালো কোনো পোশাক পায় না কত জীবন চলে গেল রে মুমিন মায়ের কোল থেকে বাচ্চা টেনে গলায় রশি লাগা কুকুরের মতো টানতে শুরু করল কুকুরের মতো টেনে টেনে গাছের সাথে বেঁধে তারপরে টুকরো করে জবাই করে ফেলল মায়ের মার সামনে সন্তান সন্তানের সামনে মায়ের হারাম এই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের বর্ডার দিয়ে ভেতরে আসার পর এরা চিপা চাপাই নিয়া এই মা বন্দির নষ্ট করে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা চুরি করে নিয়ে যা আমার আমাদের মুসলমান তুমি তিন বেলা খাও তোমার পাশের বাড়িওয়ালার তরকারিও চলে না ওরে নবীর উম্মতের দল गरीबे ही धमक दिना गरीब फलय गरीबी तुम्हारे मरण हो तो आजबिया शुरू हो जाएर बंदा ए जमीन बड़ बड़ लोक एख आ मालिक बहुबंदे को कोटी कोटी टालिक जो दीब এই লালমাই মাদ্রাসার উদ্যোগে মাহফিল অথচ ধারার উপরে চলে জায়গা দেওয়ার লোকের অভাব না কোথায় গেল তোমার আমার জীবন কে খাবে এই করা সম্পদ তোমার এই ছেলেমেয়েরা সম্পদ দিয়ে গুণা করবে আর আজ তুমি কবরে পাবে। এই সম্পদ দিয়ে তোমার হের কাজে ব্যয় করবে আর এই মজবুত করে নাও তারপরে তুমি ন্যাকা আমল করো এই দুইটা আমল হলো এই দুইটা কাজ হলো আল্লাহর সাথে তোমার আরো দুইটা কাজ হলো বান্দার সাথে নেক আমল করলেই হবে না কামলের দাওয়াত দাও যারা গুণা করে তাদেরকে বাধা দাও কামলের দাওয়াত এখানে বাধা যাত্রার গানে বাধা নেই বৈশাখী মেলায় বাধা নাই সারা বাংলাদেশের অবস্থা আমার মুসলমান দেশের অবস্থা বড় করুন কোনো মানুষের কানের ডিস্টার্ব হয় না অথচ মসজিদের স্বপ্নের কাতারেই তো আপনাকে দেখি আপনি যদি মসজিদের সামন্দিকের কাতারে যান আগে আপনারই তো ভূমিকা বেশি থাকা দরকার टन करते कथा नबी सुन्नतर कथा हक भावे जान एलिक मानुषि ভালো মানুষ সব বই গেছে না তাহলে আপনি নাকি আপনি একাই ভালো মানুষ রান্দা এক নম্বরে ইমানকে মজবুত করো দুই নাম্বারে নে কামল ইমান কোনদিন লেখেন নাই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এটা গুনাহের স্লোগান বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এটা পাপের স্লোগান আপনি যদি हाल नाल क्रेता धोका पेंशन की माल फेर राब माल सदकार समान सौ पब আপনাদের দাম কত ব্যবসায়ী ভাই নেন ব্যবসায়ীদের যদি আপনার দোকানের ব্যবসা হালাল ভাবে হয় যদি আপনার মাকে কোনো ভেজাল না হয় দুই নম্বর আপনি এক নম্বর করে মিঠা বলে বিক্রি না করেন ব্যবসা ছিল হালাল বাইরে আমার আবু বাক অনলাইন পায় আমার দোকান থেকে আজকে সকাল বেলা একটা মহিলা আসলো একটা কাপড় নিয়েছিল বহু আগে আজ এই কাপড়টা আমার দোকানে ফেরত দিয়ে টাকা নিয়ে গেল আমি বললাম মা তুমি আমার দোকানের কাপড় বহু আগে নেওয়ার পরে এখন কেন ফেরত দিলা। মহিলা দিলাম আপনার দোকানের কিনি কেনা কাপড় আমার পছন্দ হয় নাই নেন আপনারটা নিয়ে আবু বাকার বলেন আমি কান্না করি নবী হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে ডাকবে আমার দরবারে না যাতের জন্য আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা হাকাত সব আমর নিয়ে আসি আল্লাহ যদি বলি ফেলে ওরে আবু বাক তোমার আমল ফেরত নাও আমার যদি বলি নাই। তুমি যে আমল করেছ আমি আল্লাহর দরবারে আমল পছন্দ হয় নাই অতএব তোমার আমল ফেরত নাও জান্নাত ফিরা দাও আমার কে উপায় হবে এই ভয় আমি নামাজে কান্না করেছি তোরে আমি চোর কই নাই নবী কইছে তুই চোর আবার আসতে কয় কে কইছে নবী কইছে যারা নামাজ চুরি করে বড় আবুবকর বকর নামাজে কান্দছেন আর তুমি নামাজ না আবার জুমার দিন আসে পুরা নামাজও পড়েন কারণ শুকুরালিতে পুরা নামাজ পড়েন ইমাম সাহ খতিফ সাহ বয়ান করবে ওটাও হুমবো না কারণ এটা গরম বয় আমাকে একজনে দাঁড়ায় বলেন তো জুমার দিন ইমাম সাহেবের সালাম ফিরাবার পরে আর নামাজ লাগবে না চাল রাখা সুনাত না পারলে সবাব একটা প্রমাণ দিতে পারবেন শরীরের কারণ থাকলে সেটা ভিন্ন কথা কিন্তু না মোনাজাত দিয়েই তো কি বললেন মোনাজাত ভাইরা আমার রাগ করলেন আপনাদের সাথে দুশ্মনী আছে সামনে আসতেছে হায় হোসেনের মাস। কি রক্ত কপাল পরা যে নামটাও মোহাম্মতে বলতে জানে না নাম হলো হোসেন একজনের নাম আবুল কালাম যদি কানেই এরা নাকি হোসাইনের বড় ভক্ত আল্লাহর একবার আল্লাহর তসম দুইবার আল্লাহর তিনবার পৃথিবীতে থাকে সিরিয়াল নাম্বার ওয়ান উঠতে যারা রক্ত ঝরাচ্ছ তোমরা হুসাইনের বদনাম করতেছ হুসাইন দিয়ে লহু আনহু কাঠবায় শাহরণ করেছে গাই পূজাকে বন্ধ করার যত্ন শিক্ষা দেওয়ার জন্য তুমি অবশ্যই মুখরদারি বাঁধবা হোসাইন আলহ একটা প্রমাণ দাও কোনদিন নামাজ কাজা করছে তুমি নামাজ পর না করেননি তুমি করছ কেন শাহজালাল চব্বিশ ঘন্টা শুধু ঘুমের আর গোসলের টাইম ছাড়া পাকরি মাথায় রাখতেন তোমার পাকরি ক হাতে এত ইসলাম তার ব্যঙ্গ করে ইসলামটাকে কি পেয়েছো কি গাছের শুকনো পাতা এটাকে নিয়ে হাসির ফোরগ বানাচ্ছ বেড়ন আজকে রসুলের শুকনো অবহেলা মুসলমানের কাছে দেখে হাসতেছে রসুলের আদর্শ মুসলমান পালন করে না অথচ ख्रीटान दल रसुलर आदर्श देखने दुर्घटनानेट तलाश करो जुनाद जमशेद हिंदी गान पास देखो आदर्श मन जान नबिर आ तुम तुम एक बड़ दामी नबी पे শরীর মোবালো মশা মাসি করা হার ঘাম থেকে বেশ চললে অথচ হাজি সাহ তোমার ছেলে বিয়ে পাস মুসলিম আশেখের শুদ্ধ করে সালামটা দিতে জানে না সাময়কুম জুতা। গজব হোক সালামটা সুস্থ করে দিতে পারো নিসলমানের সালাম আলাইকুম এতটুকু বলো সালাম দিতে পারো না তুমি কেমন আসিস दुश्मन सबाई जान नामे पाठ ना एक मतब्बत नजरे बोलो कथा मानुष रसुलर दिखे आगाएन सूत्र जमा নবীর তো সেই ব্যক্তি যার কথায় কাজে রসুলের সুন্নত নবীর আদর্শ নাই তা তোমার নবীর আদর্শ ভালো লাগলো না তুমি এখন ক্রিকেটারদের সাইজে চুল কাটতেছো তার কত সম্মান পাচ্ছ বলো আর আমরা নবীর সুন্নতি টুপি দাঁড়ি চুল কেটে বলো আমরা কত মিচু হয়ে আছি আমরা অশান্তিতে আছি হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ কিন্তু এক নাম্বার মালের অ্যাডভারাইজ লাগে না বিদায় আমরা কপালে কোন সুন্নি নামের ব্যানার টানাই নাই কথা বুঝেন নাই আমি বলতে হবে যে আমি ভালো আপনারা বলবেন হাফিজুর রহমান কেমন কথা বুঝেন নাই মানুষ বলবে আমি বলবো কেন আমি ভালো আমার আমার দিবে আমি ভালো না খারাপ এই যে এতক্ষণ কথাগুলো বললাম নবীজির বিরুদ্ধে বলেছে সুন্নতের বাইরে বলেছে যুবক राग पड़ा कि मृत्यु तुम्हारे समबय एक जो आलोचक बक्ता सन्तान अबू जाफ बयान रेला बाड़ी जा राझे गाड़ी জাগাতি এক নম্বরে ইমা ইমা ওমরে ফারুক রুহু নাম শুনছে যে অমর রাস্তা দিয়ে চললে শয়তান চলতে ভয় পায় কেমন ব্যক্তিটা কেমন আমি ভয় পায় কেও যুবক শয়তানে তোমাগ ভয় পায় কব খোদা আমি শয়তান এদি আমার থেকেও বড় শয়তান তোমারও শয়তানে ভয় পায় খোদা এটা আমার থেকে বড় শয়তান আমি কি রাস্তায় চলতে বড় ভয় পায় সাহাবি অমরে ফারুক রাহু আর একজন সাহাবি খাবি মুসলমান অমর নতুন মুসলমান খাব্বা প্রাদ নতুন মুসলমান জিজ্ঞাসা করেন ও খাব্বা ইসলাম কবুল করতে গিয়ে তুমি কত কষ্ট সহ্য করেছ বলেন কষ্টের কোনো সীমা নাই ওমর বলে আমার মুসলিম ইসলাম কবুল করতে গিয়ে তাকায় দেখিন জিব্বাটা বের করে দিল তাকায় দেখে একটা আলাদা গোষ্ঠের টুকরান জিব্বার মাঝে অমর বলেন তোমার জিব্বাটিও মার হয়েছে বলে না খলিবাদুল মুসলিম জীবনও টিউমার হয় নাই তাহলে গোষ্ঠের আলাদা টুকরা কেন খাববাব চোখের বাড়ি ছেড়ে কাঙ্না করেন আর বলেন चार पाँच जन दस जन धरे जिब्बा का शस्ती रक्षा हम ओ काटार आघाते आघात খাব শুধু এতটুকু শেষ না পিঠের জামাটা উঠায় বলে দেখেন আমার পিঠের ভেতরে কি হাল হলিবুল মুসলিম দেখে খাবের পিঠে মোটো গোষ্ঠ নাই হাত দিটা পড়া পড়া দাগ লাগানো তোমার কুষ্টরোগ হয়েছে বলেন খলিবাদুল মুসলিম আমি নবীর হাতে কালেমা পরে মুসলমান হওয়ার কারণে আমি খাপ বাবের হাতে বাইরি লাগাইয়া ভালো করে বেধে জ্বলন্ত আগুনের কয়লা উপরে আমার সয়া চিতবাবের পরে বেঁকুর উপরে পাড়া দিয়েছি আর আমাকে হলিবাদুল মুসলিম আমি আগুনের পোড়া আমার পিঠের গলিত চর্বি গোস্ত গুলো যাওয়ার আওয়াজ নিজের কানে শুনেছি আমি আসমানের দিয়ে তাকায় বলেছি রে আল্লাহ ইসলাম কবুল করার কারণে কালেমা পড়ার কারণে আজ আমাকে দুনিয়ায় আগুনে জ্বালায় পিঠের গোস্ত পড়াইয়া দে আল্লাহ তারপরও আমি তোমার কাছে আবদার জানাই দুনিয়ার আগুন সহ্য করার সম্ভব জাহান নামের আগুন থেকে আমারে মাফ করে দাও এর নবির উন্মাতের যুবক দুনিয়া কিছুই না রে ভাই অন্ধকার কবর তোমার সামনে অপেক্ষমান আছে রে বাবা তুমি থাকবা জানাও নাই তোমার গোলাম তুমি বলতেছো আজকে টুপি পড়লে মাথা গরম হয় লাম্বা জামা পড়লে শরীর গরম দাঁড়িটা লাম্বা করলে যৌবনের চাহিদা নষ্ট হয়ে যায় স্বাধীনতা হারায় যায় আমরা তোমার মতো যুবক মাথা নষ্ট হয় নাই টুপির কারণে মাথা গরম হয় লাম্বা জামা ছাড়লাম না দাড়ি কাটলাম না বেপরদায় চলাম না বাবা আল্লাহর শকর তোমাদের থেকে মোটেও অশান্তিতে নাই তা আল্লাহর শকরের সাথে বলছি অহংকারি না তুমি আজকে বলো টুপি মাথায় দিয়ে মাদ্রাসায় পরে কিলা চাকুরি পাওয়া যাবে না চাকুরি পাওয়া যাবে না ওরে আল্লাহর বান্দার দ্বারায় বলো এই বাংলাদেশে মাদ্রাসায় পড়ার কারণে चावे सार्टिफिकेट एक आलेम हाफिजकार हिसाब नाम दी भिक्षा कर जीवन चालय তুমি পঞ্চাশ হাজার টাকা কামাই করে বড় বাহাদুরি কর্লার কসর তোমার পঞ্চাশ হাজারের থেকে ওই মুয়াজের পাঁচ হাজার টাকায় হালাল বড় কোদবেশী আমার আবদার হলো তুমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও নামাজ পড়ো দাঁড়িটা লাম্বা করো মা বাবার খেতম করো আল্লাহ বন্ধু হয়ে যাও আল্লাহ কারা গানজা টানে যারা কোন গালি নাই হিংসা নাই দ্বন্দ্ব নাই যাদের আছে। যাদের কথার ভেতরে মোহাবত করান সুন্নার আলোকে সুন্নতের আমল করে এরকম একজন আল্লাহ আল্লাহ রে আপন বানায় নাও দোয়া নাও নাই মানুষের প্রতি দরদ নাই শুধু হাদিয়ার পাগল এরা আল্লাহ না এরা দুনিয়াওয়ালা অতএব আল্লাহওয়ালা এখন তুমি কেমনে টেস্ট করবো টাইম কই हलो य गा भो ना खरा फलारा परिचय न ওই দরবার ভালো না খারাপ দ্বারা পরিচয় নাও যে না আগে গালাগালি করতে এখন গালি দেয় না বুঝতে হবে লোকটা আগের থেকে ভালো হইল তাহলে ওই দরবার ভালো দরবার বলা পীরও ভালো আর যদি দেখেন যেই দরবারে যাওয়ার পরে আগে এখন টেনশন নাই, বুঝতে হবে লোকটা খারাপ দরবারও খারাপ দরবার থেকে সাহস কোন কথা নাই ভাইরা আমার আমিও পীরের ভক্ত পীরের মুড়িদ তবে আমার স্লোগান হল আমার পীরকে আমি মানব ততক্ষণ পীর নবীর মানবে যতক্ষণ যদি দেখি আমার পীর নবীর মানে না আমি আমার পীর কেউ মানতে রাজি না এরে আল্লাহ এজন্য ইমানটার মজবুত করে নাও আল্লাহর বিরুদ্ধে কেউ যদি চলে যায় আমার আব্বা হলো তারে আমি মানতে রাজি না কারণ আমার আব্বা আপন না আমার আপন আমার আল্লাহ এরা তোমার জবাই দিবে তোমাকে জবাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে দশ দিন খাওয়াবি সালাম দিবে একদিন যদি সারতে আঘাত লাগে গোপনে তোরে ডাক দিয়া জবাই করে নিবে সাথী বন্ধু আজকে ভাঙার জমি পত্রিকায় যুবকের যত বরণের খবর পাওয়া যায় অধিকাংশ বন্ধু বান্ধবের রোসা পরে হয়ে যাচ্ছে बंधु सर त चरम दुश्मन के सूचगे सद व्यवहार कर नजरे नाम पर्दा करो हाल हाल खाओ दी ना करो কোরআনই ভাবে পড়ো মা বাবার খ্যাত করো মুরুব্বি ছে ভালো আচরণ করো আড্ডায় যে নমাজ পড়ু খবরদার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে যেও না যারা সরযন্ত্রের পেছনে আছে তাদের পক্ষেও যেও না আমি সেদিন মাগুরায় বয়ানে গেলাম আমার কাছে আছে আমি নামাজ পরে। আমি অজিফা পালন করি আমি সময় বলে হুজুর একটু কথা বস এবার যুবক বলে হুজুর কিছু প্রশ্ন কিছু মনে না নিলে করবো আমি বললাম করে একটা আন্তর্জাতিক মানের মুজাহিদের লেভেল পরে আছে আই এস ইসলামের সাইনবোর্ড লাগানো আছে আইএস আমাদের মহাকে রাম এর বেতর খবর নিয়ে দেখেছেন এ আই এর পেছনে হুদিদের চক্রান্ত আছে দল আমাকে এক এক করে প্রশ্ন করে হুজুর আপনারা বিভিন্ন আর এর থেকে কিছু কিছু কথা আমি প্রচার করা হয় যেগুলো আপনারা দেখেন পুরাটা আপনারা গভীরভাবে পান না আপনারা এগুলো পাইয়া হয়তো আপনি বিরূপ মন্তব্য করেন এরকম হালে হালিস আলোচনা হল এভাবে এক এক করে এক একটা আলোচনা আমি বললাম ভাই ভেতরে কে ভালো খারাপ নাই ফতুয়া হবে যা করবে সেগুলো আমরা এগুলো দেখে প্রকাশ্যের উপরে ফতুয়া দেয় গোপন হত্যা হারাম অতর্কিত হামলা হারাম কাউকে হত্যা করা যাবে না ওই সংখ্যালঘুর উপরে হামলা করা হারাম ওরে নবির এগুলো যখন ভাবে বিভিন্ন আমি বুঝাইতে শুরু করলাম তখন কিছুটা বুঝবাই তারপরে সব কথা বলার হাতে সে সময় না আপনি মেমরি কার্ড দিলে চার পাঁচ ঘন্টা দিই আমি এই সমস্ত দেখার টাইমও আমার নাই আর এগুলো আমার গভীরে দিই এরপরে তাদের বিরুদ্ধে বলা এই টাইমও আমার নাই প্রকাশ্যে যা দেখবো এর উপরে ফটু আসবে প্রকাশ্যে যারা ইসলামের নাম নিয়ে বিরোধিতা করবে তাদের ব্যাপারে কথা কোরআন শরীফ যদি পন্ডিত হলো কোরআনের ব্যাপারেই মন্তব্য করায় তোমাকে আমরা আর ভালো বলতে পারি না গালিও দিব না শালীন ভাষায় কথা বলবো কারণ আমরা বেদব না কথা বলেন না কেন কোটি কোটি কোটি কোটি টাকার পাহাড় অপচয় খরচ কাকে বলে তার কোন সীমানা নাই এই ব্যাপারও আমি বললাম কিন্তু কথা হবে আমার এমন ভাষায় যে আমার ব্যবহারে যেন দুঃমন বন্ধু হয় আর আমি যদি স্টেজে উঠে আমি মহামজাদে যখন বড় পিঠ তুমি এত বড় টাইটেলা কোরআন শরীফ এর গালি হারাম তুমি পাও নাই বখালি শরীফের গালি হারাম লেখা তুমি পাও নাই একজন আলেম যদি গালি দেয় সাধারণ মানুষ কি দিবে একজন আলম যদি গালাগালি করে তো সাধারণ মানুষ তারপার খাজা মিন উদ্দিনকে গাছাখোর বলে গালি দিচ্ছে ইমাম আবু হানি ফাকে বলে মুশরিক মুনাফিফ আপনি তো নাউজুবিল্লা বলছেন আবার তো একেবারে চাতক পাখির তাকায় কি হওয়া যে হাফিজুর রহমান তেরোটা আয়াত করিল না আর তর্জমাও করলো না আর এই মুহাসির সাহেব ডায়েরি হাতে নিয়ে তেরোটা আয়াত করে তর্জমা বললো চমৎকার করন শরীফের আয়াত করে তরজমা আপনিও বলতে পারবেন যারা করলেন তারা মুহাসির আর আপনি গালি দিচ্ছেন পীরমুরিদি সিরিক তাবলিক শিরিক, তাবলিগে যাওয়ার কারণে গাঞ্জা খায় না বরং তাপের সাতিয়া মিথ্যা বলছি হ্যাঁ তুরুটি থাকতে পারে ধরায় গোপনে বলেন তুরুটি সংশোধনের লাইন পাইলেন ফেসবুক আর মাইক আর গালি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না মা বাবা কেউ বলছি সন্তানদের কন্ট্রোল করুন কোথায় গেল ছেলে কোথায় গেল মেয়ে খবর নাই দুই জনারে দুইটা মোবাইল কিনে দিয়েছে। আরো টাকা এক এক মেয়ের নামে গাড়ি করে দিলেন গাড়ি নিয়ে কোথায় কেন দেরি করলি মেয়েটা টাইট হয়ে যেত কন্ট্রোল হতো আপনি বেপরোয়া ভাবে ছেড়ে দেওয়ার কারণে দেখা গেল। আপনি ছেলে মেয়ের খবর না নাওয়ার কারণে ছেলে বন্ধু বান্ধবের নিয়ে ঘুরতে ঘুরতে গুলশানের হামলায় ঢুকলো আড্ডায় পরে ঐ শির মতো ঢাকার ঐ শির মতো বেশা হয়ে গেল ওতএ মা বাবা কেউ বলছি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করেন ছেলে মেয়েরাও তোমরাও কন্ট্রোল হও নামাজ পড়ো তো জীবনে কম করি নাই আজকে থেকে আল্লাহ কাছে মা বাবার খেদমত করব। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না এবং কোনো আড্ডায় যাব না এরে যুবক রিজিকের মালিক আল্লাহ ইজতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ওরে বান্দা যদি যাদের নিয়ত তারা হাত দেখান করে নেন আয় আল্লাহ সবাকে দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন আয় আল্লাহ আমলের মোহাবত বাড়ায় দেন আমল মজবুত করে দেন আয় আল্লাহ মা বাবার খেতমতের জন্য কবুল করে নেন সহিফিক দান করেন আমল আমলা বুজুর্গের বন্ধু বানা দেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ আমাদের তবুল করে নেন তো মজবুত আলাহ সৈন আলীন ওয়াল আলিহি আজমাই এ রিমীন আমর রোহিম اللهم اجعلني في عيني صغيرًا وفي اعين الناس كبيرًا اللهم اجعلني من المستجابين الدعوات اللهم اجعلني من المستجابين الدعوات اللهم اجعلني من المستجابين الدعوات اللهم اني استودعك حياتي و র দেখেন আবহাওয়ার প্রতিকূল অবস্থায় আপনার বান্দারা এখানে হাজির হয়ে গেছে বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআনার কথাগুলো শুনেছেন টাকার জন্য কেউ আসে নাই খানার লোভে কেউ আসে নাই